আনাস ইবনু মালিক বর্ণিত তিনি বলেন আমি আল্লাহ রসুল সাল্লাম দেখলাম কিছু পানি আনা হল আল্লাহ রসুল সাল্লাহাম সেই পাত্রে তার হাত রাখলেন এবং লোকজনকে তা থেকে অজু করতে বললেন আনাস রাজিয়ালু বলেন সে সময় আমি দেখলাম তার আঙুলের নিচ থেকে পানি উঠতে পড়ছে এমনকি তাদের শেষ ব্যক্তি পর্যন্ত তার দ্বারা অজু করল